पूर्वर दस टीम शुने अत्यंत गुरुत्वपूर्ण विषय छिलो मम जो शोभा पाए आल्ला रसूल कुरआन इसलमर को विषय प्रति से ठाट्टा विद्रोप करिए से हाँ ठाट्टा कर मुस्लिम कभा पाए जदि से प्रति सत्यारी ईमानदार है तेल अवश्य से श्रद्धार चोखे देखे कख से ठाट्टा विद्रोप करते जख ठाटा विद्रुप करल्ला फैसला अनुजाई आसले से प्रकृत ईमानदार नए से कुरआन फैसला दिखे आसन आज के नतून विषय आलोचना शुनते जाखक रहल्लाह ए पर्या जो अध बेधेन से अध्याय आयात नहीं आयात नहीं अध्याय शुरू कर हल তিনি যে আল্লাহ রা আলমিনের বাণী দিয়ে শুরু করেছেন বাবু কৌলাত এর পঞ্চস্তায়াত আল্লাহ রবিনে বলছেন ওলা ইন আদকা আদি দর হু কোন মানুষ বিপদগ্রস্ত হওয়ার পর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 हमार जीवने जो किसुए सब किस एकम्र आल्ला आल्लर पक्ष के स्वीकार करते हमें अल्लाह रबुल आलमी कृतज्ञता प्रकाश करते हमले अल्लाह रबुल आलमीन और दिवें एजे अल्लाह रबुल आलमीन बन सकार तुम लिदाकुम तुम्हारा जी कृतज्ञता प्रकाश करो तुम्हारे दीले भाण्डार खाली हो जाए नय আমার যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলা আজই রান্না আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিত আর যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে জেনে রাখো আমার আজাবের কাছে পারবেন। আমার আজাব খুব কঠিন আজাব আমি যখন আজাব দেব তখন তোমার শারীরিক সুস্থতাও হারিয়ে যাবে অর্থও হারিয়ে যাবে জনবলও হারিয়ে যাবে নেই কেউ কাছে নেই কোনো সহযোগিতা নেই প্রিয় বন্ধুরা তাই আসুন আমাদেরকে সম্পৃক্ত হতে হবে সব সবসময় সকল ক্ষেত্রেই একজনেরই সাথে তিনি হলেন আল্লাহ সুহানা হুয়াত যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের সব কিছুর মালিক আমরা হয়তো অনেক সময় দিনে আট দশ ঘন্টা পরিশ্রম করি কিছু উপার্জন করি মনে আসে যে না আমি এগুলি পরিশ্রম করে এগুলি উপার্জন করেছি না আসলেই না এগুলি আল্লাহ রবা আলমিন দিয়েছেন তাই আমি পেয়েছি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 अल्लाह राबुल आलमीन कारो विपदग्रस्त हार्चलता दान करत दक्षतार बुद्धिमतार कारण करते पे आल्ला न्यामत आयत व्याख्या करते गई लेखक रहमहल्ला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 এটা আমার নিজের যোগ্যতার বলে এগুলি আমি অর্জন করেছি আল্লাহর রহমতকে সে স্বীকার করতে চায় না মুজাহিদ তিনি বলছেন যে হা আসলে এই সব সম্পদের বা এই সমস্ত সচ্ছলতার যে মালিক হয়েছে আজকে আমি হা দাবি আমালি আমি হার পরিশ্রম করেছি সেজন্য আমি এগুলি অর্জন করতে পেরেছি পরিশ্রম না করলে কি আমার এগুলি হতো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 बुल आलमी ज्ञान बुद्धि जे ज्ञानबुदिर कारणी आर उपार्जन करते पे सरसार करते ही दिए आते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 সে তখন আল্লাহর দয়ার কথা ভুলে যায় মনে করে যে এগুলি তার নিজের উপার্জন নিজের কষ্টের সম্পদ বা ইত্যাদি ইত্যাদি মনে করে থাকে আসলে এই পক্ষে আল্লাহ সবহানা হুয়াত আলা তিনি আমাদেরকে এগুলি দিয়েছেন যদি আমরা আল্লাহ সুবাহানা হুয়াত আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ রব্লা আলমিন তিনি আমাদেরকে আরো বৃদ্ধি করে দেবেন আর যদি আমরা আল্লাহ রব্লা আলমিনকে স্মরণ না করি আল্লাহ রব্লা আলমিনের নামতের কথা ভুলে যাই बुल्ला आलमीन को दिक दिए कैड़े नीब शेष प्रकाश से बलारा लेखक रहमहल्ला गुरुपूर्ण हादीस हदीस टी सही बुखारी अल्लाह रसुल्लाह आलहीसल्लम पूर्ववर्ती तीन जन व्यक्त विशेषकर पूर्ववर्ती बोलतेसराल दर मध्य तीन जन व्यक्तर एक घटना तुम्हें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 नबीजी मुहम्मद सलिम से जन उत्तम कथा था, था जन चूप था जे व्यक्ति आल्ला परकाल विश्वास से जान तरह भलो व्यवहार करल्लाह क्या दिवस रखे সে যেন কে সম্মান করে সে মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় উনুচ্ছেদ বিশ হাবিস নম্বর পঁচাত্তর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 आक जन छो जार टाए चुल छो ना से देखे मानुष ठाटा करत और एक अंध जेको कि देखते पेतना दृष्टिहन तो तीन जन व्यक्ति आल्ला रब्बुल आलमीन इच्छा करलें तक एक परीक्षा करबें आल्ला तक एक परीक्षा करार जन इच्छा करलें तर का अल्लाह रबुल आलमी एक फेस्ता पाठाल सर्वप्रथम फिर पाठाल जे व्यक्ति कुष्ट रोगी छो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 সে তখন বললো যে আসলে আমি সম্পদ ভালোবাসি গরু অথবা উঠ বা কোনো বন্য এসেছে তিনি বললেন শুধু উট। তবে ঠিক আছে উঁট ভালোবাসো তো ফেরেস্তা তাকে কি করলেন একটা উঁট দিলেন এমন একটা গর্ভবতী উঠ দিলেন যেটা কেবল বাচ্চা হবে এমন উঠ দিয়ে তারপর ফেরস্তা তার জন্য দোয়া করলেন যে বারাকল কাফি হা আল্লাবুল আলমিন তোমার এই উঠে বরফত দান করু ফেরস্তা এই দোয়া করে তার কাছ থেকে বিদায় নিলেন তো এই উঠ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 যেটা কিছুদিন পরে বাচ্চা হবে এমন একটা গাভি দিলেন দিয়ে তার জন্য এই সম্পদের গরু তার পর্যায়ক্রমে হয়ে গেল অনেক সে গরু দিয়ে সম্পদের মালিক হলো এরপর ফেরস্তা আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে যে ব্যক্তি অন্ধ সে অন্ধ ব্যক্তির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি অন্ধ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 সামান্য একটা সহযোগিতার প্রয়োজন যেটা হলে আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছতে পারি আপনি কি আমাকে একটা ছাগল দিয়ে সহযোগিতা করবেন যেটা দিয়ে হয়তো আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছব আমার এই অবস্থা আমার জন্য সহায়ক হবে সবাইকে এভাবেই বলেছিলেন যে আমি সেই আল্লাহ রসিল বা সেই আল্লাহর মাধ্যমে আল্লাহবাস্তে আপনার কাছে চাচ্ছি যিনি আপনাকে এ দিয়েছেন যখন এভাবে এই বেচারের কাছে তিনি চাইলেন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 এই জবাব তিনি দিলেন তিনি জবাব দিলেন দেখুন আমার আসলে এই তো প্রয়োজন নাই আমি এসেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন অতএব আপনার সম্পদ আপনার কাছেই থাকবে আরো আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার এই সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এ বলে আল্লা রাবুল্লাহ আলমিন তাদেরকে পরীক্ষা করলেন তো এই হাদিস থেকে আমাদের যে শেখনীয় বিষয় সে বিষয়টি হল এই আসলেই সব কিছুর মালিক তো আল্লাহ সুবাহা হুয়া তাহালা তিনি আমাদেরকে দিয়েছেন তাই আমরা সেগুলির মালিক হয়েছি মূল মালিক হলেন আল্লাহ সুবাহান কারণ এত দূরের চিন্তা যদি বাদ দিই আমার বাসাবাড়ি, বাড়ি সম্পদ ব্যবসা বাণিজ্য সব চিন্তা বাদ দিই এই বডিটার শুধু একটু চিন্তা করি এই বডিটার ভিতরে যে একটা রুফ রয়েছে যার কারণে এই বডিটা চলছে এই রুহের মালিককে আমি আমার বহু সম্পদ দিয়ে হলেও বহু বডিগার্ড সব কিছু দিয়ে হলেও কি আমি এই রোহকে ধরে রাখতে পারবো তা কখনো সম্ভব নয় সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহা হুয়া তাল্লাহ অতএব আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতকে স্বীকার করা যে এগুলি সব আল্লাহ সুবাহানা হওয়া তালা দিয়েছেন এবং দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানা হওয়া তালা এটাও এক প্রকার এটার নামও হলো তাওহিদ যে আল্লাহ রবুল্লাহ আলমিনকে স্বীকার করবো যে তিনিই হলেন আমার খালেক তিনি হলেন আমার মালিক তিনি হলেন আমার রেজিকার মালিক তিনি আমার সব কিছু দিয়েছেন আবার তিনি আমার সব কিছু নিয়ে নিতে পারেন মুহূর্তের মধ্যে তাতে দেরি কোনো প্রয়োজন হয় না অতএব যে আল্লাহকে আমরা স্বীকার করব তিনি আমার সব কিছুর দাতা সব কিছুর মালিক সব কিছু তিনি নিতে পারেন তাহলে সেই আল্লাহ রবুল্লাহ আলমিনকে বাদ দিই